المكتب التعاوني للدعوة والأرشاد وتوعية الجاليات بأبها بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد شاكل بشان شاء الله سبحانه وتعالى شمي به الحمد لله حمداً كثيراً دور السلام نبيانا محمد تربوري باربوري جنون وشاري بارق روبر اللهم سل على محمد وعلى آل محمد كما صلى الله تعالى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته بردار شكس رو تا بھائيو بونه را كسي و دوري اپنا رجع جيخان ته كما در شاته روئي سن اپنا در شكل كه جانات شه انتوريك شوبيت شا و مبارك بات بردار شكس رو تا بھائيو بونه را اسكه بيبار جاسته شما মন্দের প্রতিযোগিতার পাশাপাশি ভালোর প্রতিযোগিতাও এগিয়ে যাচ্ছে কিন্তু সেই ভালো তো প্রকৃত ভালো নয় কোরআন এবং সন্ন্যার দৃষ্টিকোণ থেকে সেই ভালো আসলে কতটুকু ভালো তা আমরা অনেক সময় চিন্তা করতে পারি না আমাদের সমাজে যখন আমরা ভালোর মূল্যায়ন করতে যাই তখন আমরা প্রশ্ন যে খেলার ময়দানে ভালো ব্যবসার ময়দানে ভালো রাজনীতির ময়দানে ভালো শিক্ষা দীক্ষায় ভালো কিন্তু ইসলামী শরিয়া এবং কোরআন এবং সন্ন্যার দৃষ্টিকোণ থেকে ভালো মানুষকে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম থেকে সোনান এবনে মাজার বিতারে কেতাব আজুহদের বিতারে একটি হাদিস বর্ণিত হয়েছে বিশিষ্ট সাহাবি আবদুল্লাহ ইবন অমর রাদি আল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিস তিনি বলতেছেন একদিন আমি আল্লাহ নবী সাল্লাহ আলিয়া বিশিষ্ট দশজন সাহাবিদের মধ্যে একজন সাহাবি হিসাবে আল্লাহনবী সাল আলহ্লামের সামনে অবস্থান করতেছিলাম ঠিক এমন একটি মুহুর্তে একজন যুবক আনসারী সাহাবি আল্লাহ নবী সাল্লাহ আল্লাসাল্লামের সামনে উপস্থিত হয়ে আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লামকে বললেন আসসালাম আলাইকা ইয়া রসুলাল্লাহ এরপরে তিনি নবী করিম সাল আল্হুয়া সাল্লামের সামনে বসে পড়লেন অতবর ওই সাহাবি নবী করিম সাল্লাহ আলহ্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ হ্যা আল্লাহ রসুল আইন মিনা আফদল মোমেনদের বিতারে ভালো ইমানদার কে মোমেনদের বিতারে উত্তম ইমানদার কে মোমেনদের বিতারে স্রুষ্ট ইমানদার কে পালা সাল আলহিহাম তখন নবী কাইম সাল্লাহ আলাইহি ওসাল্লাম ওই সাহাবির প্রশ্নের জবাবে বললেন আহসানু হুম খোলুকা মোমেনদের বিতারে ওই মোমেনই হচ্ছে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট এবং ভালো মোমিন যেই মোমেনের আখলাখ হচ্ছে সুন্দর যেই মমেনের চরিত্র হচ্ছে উত্তম যেই মোমেন উত্তম চরিত্রের অধিকারী এই মমেনই হচ্ছে মোমেনদের বিতারে সবচেয়ে উত্তম মমেন জি প্রিয়দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা আনসার এই যুবক সাহাবীর প্রশ্নের মাধ্যমে জানতে পারলাম যে সুন্দর চরিত্রের অধিকারী উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি হচ্ছে মোমেনদের ভিতরে সর্বোত্তম মমেন জি সুন্দর চরিত্র আল্লাহ নবী সাল্লু আলহিহ আসাল্লাম থেকে আবদুল্লাহ ওমর রাদি আল্লাহন আনহুর বর্ণিত আর এক হাদিসের বিতারে যে হাদিস সহি বোহারের ভিতরে বর্ণিত হয়েছে আমরা জানতে পারি আল্লাহ নবী সাল্লাম সম্পর্কে তিনি বলতেছেন লামিয়া কুনিনবী সাল্লাম ফাহেসান ওয়ালামুতাহা ফাহেসান যে আল্লাহনবী সাল্লি সাল্লাম কখনই অশ্লীল ভাষী ছিলেন না এবং অশ্লীল ভাষাকে তিনি কখনো পছন্দও করতেন না তার ভিতরে অশ্লীল ভাষা ব্যবহারের কোনো প্রবণতাও আমরা লক্ষ্য করিনি একই সাথে ইহাদেশের শেষাংশে আল্লাহ নবী সাল্লাই সম্পর্কে তিনি বলতেছেন ওয়াকুল সাল্লাম আল্লাহ নবী সাল্লি বলতেন ইনামিন্তি যার চরিত্রটি হচ্ছে সুন্দর একই সাথে আল্লাহ নবী সাল আলি আসলাম থেকে সহিব খারিতে আরেকটি বর্ণনা আমরা জানতে পারি আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলতেছেন ইনামিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকা তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির আখলাখ হচ্ছে সুন্দর ঠিক একইভাবে শোনান আর দারিমের ভিতরে একটি বর্ণনা আমরা পেয়ে থাকি যেখানে নবী কেরিম সাল্লু আসসাল্লাম বলতেছেন আকমালুল মমিনা ইমানান আসানহম খলুকা একজন ইমানদারের ইমান তখনই পূর্ণতা লাভ করে পরিপূর্ণ ইমানদার তো সে যেই ইমানদারের আখলাক যেই ইমানদারের চরিত্র পূর্ণতা লাভ করেছে যেই ইমানদারের চরিত্র সুন্দর হয়েছে যেই ইমানদারের চরিত্র হচ্ছে উত্তম এবং সুন্দর সেই হচ্ছে পূর্ণাঙ্গ ইমানদার একই সাথে আল্লাহ নবী সাল্লি সাল্লাম থেকে আমরা অন্য আরেকটি হাদিস জানতে পারি যে হাদিসের ভিত্তিতে আল্লাহ নবী সাল্লাইসাল্লাম বলতেছেন এন্নার রোজুল্লা লাইকু বেহস্নে খু লুকিহি দারাজা দা সাহ কা এম একজন ব্যক্তি তার সুন্দর এবং উত্তম আচরণ উত্তম চরিত্রের মাধ্যমে সে অর্জন করতে পারে একজন রোজাদারের স্বভাব একজন নামাজির সবাব একজন তাহাজুদ্গুজারের সবাব এমা মাহমুদ রহেমা উল্লাহ সুন্দর চরিত্রের বর্ণনা দিতে গিয়ে বলতেছেন হসনুল খুলুক আল্লাহ তাকদ ওয়ালা তাহকাত উত্তম চরিত্র হচ্ছে সুন্দর চরিত্র হচ্ছে যে তুমি কখনোই রাগ করবে না এবং কখনোই তুমি হিংসা করবে না প্রতিশোধ পরায়ণ হবে না অন্যের ভালো দেখে তোমার অন্তর্জালাকে তুমি লালন করবে না ঠিক একইভাবে সুনান আত্ম মিজির বেতার একটি হাদিস এসেছে যেখানে আবদুল্লাহ ইবনে মোবারক রাহেমাহুল্লাহ হসনুল খুলুক উত্তম আচরণ সুন্দর চরিত্রের সংগাতিতে গিয়ে তিনটি গুণ উল্লেখ করেছেন নাম্বার এক তিনি বলেছেন বাস্তুল ওয়াজ সবসময় হাস্যজ্জ্বল মুখে উদার মানসিকতা নিয়ে উজ্জ্বল চেহারা নিয়ে কোনো ধরনের চেহারার ভিতরে সংকীর্ণতা না রেখে একজন ইমানদারের সাথে একজন মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা নাম্বার দুই বাজলুর মারুফ। যখনই ভালো কিছু করার সুযোগ আসে তখনই সে ভালো কাজ সম্পাদনে এগিয়ে আসা নাম্বার তিন কফুল আজা যখনই সামনে কোনো অন্যায় অপরাধ পাপাচার আমার দৃষ্টিগোচর হয় তখনই সেটাকে প্রতিহত করা তখনই সেটাকে বাধাগ্রস্ত করা তখনই সেটাকে সেই অবস্থাতেই বন্ধ করে দেওয়া এই তিন গুণ যার ভিতরে রয়েছে সেই হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী সেই হচ্ছে উত্তম আখলাখের অধিকারী যে প্রিয় দর্শক শ্রোতা ভাইবোনেরা বলতেছিলাম আনসারি যুবক সাহাবির প্রশ্ন আইল মিনীনা আফজল যে ইমানদারদের ভিতারে সর্বোত্তম ইমানদারকে ভালো ইমানদারকে আল্লাহ নবী সাল্লা সাল্লাম তাকে বলতেছিলেন আহসান হুম খোলকা ইমানদারদের ভিতরে ভালো ইমানদার উত্তম ইমানদার সর্বশ্রেষ্ঠ ইমানদার হচ্ছে যে ইমানদারের চরিত্র সুন্দর যে ইমানদার উত্তম চরিত্রের অধিকারী আনসারি যুবক সাহাবি দ্বিতীয় আরেকটি প্রশ্ন করলেন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহর রসুল আইল মিনী আকিয়াস ইমানদারদের বিতারে সবচেয়ে বুদ্ধিমান বিচক্ষণ চালাক ইমানদারকে সুবাহানুল্লাহ আল্লাহ নবী সাল্লাই তখন বললেন আকসার জিক্র হে আনসারী যুবক তুমি জেনে নাও যে বুদ্ধিমান বিচক্ষণ চালাক মৌমেন হচ্ছে ওই মৌমেন যেই মৌমেন বান্দা খুব বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করে সুবাহান্লাহ ও আসানিমা বা আর যে সাথে মৃত্যুর কথা স্মরণের পাশাপাশি মৃত্যু পরবর্তী যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপে তার যে কিছু জবাবদিহিতা রয়েছে তাকে যে কিছু প্রশ্নের মুখোমুখি হতে হবে সেই প্রশ্নের জবাব প্রস্তুত করার জন্য অনাবরত সে নিয়মিতভাবে রাবুল্লা আলমিনের আনুগত্যতা করে যাচ্ছে সেই প্রশ্নের জবাব প্রস্তুত করার জন্য সে প্রস্তুতি গ্রহণ করতেছে সেই জবাব সে প্রতিনিয়ত রেডি করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এ দুটি গুন যে ইমানদারের ভিতরে রয়েছে সেই ইমানদারই হচ্ছে প্রকৃতপক্ষে বিচক্ষণ বুদ্ধিমান এবং চালাক ইমানদার আল্লাহ নবী সাল্লি সালামের এই এরকম বিচক্ষণতার প্রশ্ন সত্যিকার অর্থে আমাদের সমাজের যুবকদের ভাবিয়ে তোলার কথা কিন্তু আমাদের সমাজের অনেক যুবকেরই ইসলাম এবং ইসলামী শরীয়তের সাথে সম্পর্কের ঘাটতির কারণে সম্পর্কের দূরত্বের কারণে এই বিচক্ষণ সাহাবির বিচক্ষণ প্রশ্নের ব্যাপার আমরা কখনোই চিন্তা করি না আমাদের সমাজের মানুষগুলোকে যদি বলা হতো যে যে মানুষটি মৃত্যুর কথা বেশি স্মরণ করে এবং সেই মৃত্যুর জন্য বেশি বেশি প্রস্তুতি গ্রহণ করতেছে মৃত্যু পরবর্তী জীবনের জন্য বেশি বেশি প্রস্তুতি গ্রহণ করতেছে তখন আমাদের সমাজের যুবকরা বলবে যে এ তো হচ্ছে একটি বোকা যুবক এ তো হচ্ছে একটি নির্বোধ যুবক যে তার দুনিয়ার বিষয় নিয়ে তার কোনো চিন্তা নেই ভাবনা নেই দুনিয়া বিরাগী সে দুনিয়ার কোন সুখ স্বাচ্ছন্দ্য বুঝে না এ এক নির্বোধ বোকা যুবক অথচ আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামের সেই বিচক্ষণ আনসারী যুবক সাহাবি তাকে প্রশ্ন করেছিলেন যে ইমানদারদের ভিতরে বিচক্ষণ ইমানদারকে বুদ্ধিমান ইমানদারকে আর তখন সেই প্রশ্নের জবাব আল্লাহ নবী সাল্লাইসাল্লাম বলেছিলেন বিচক্ষণে ইমানদার হচ্ছে দুই গুণের অধিকারী ইমানদার ব্যক্তি যার প্রথম গুণ হচ্ছে আকসার ওহুম লীল মা তেজিকরা যে ইমানদার মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আর যার দ্বিতীয় গুণ হচ্ছে ও আহসান উহুম লিমা বাদাহু ইসতে দাদা যে ইমানদার মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে যাচ্ছে অনাবরত প্রতিনিয়ত প্রতিদিন প্রতি মুহূর্তে প্রিয় দর্শক সে কথাই আল্লাহ সুবাহান হুয়া তালা কোরআনুল করিমের সুরা আল মুল্কের বিতেছেন আল্লাহ খোলা খাল মা আল হায়াতকুম আহসানু আমালা তিনি আল্লাহ সুবাহান হুয়া তালা মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন দেখার জন্য বোঝার জন্য যে তোমাদের মধ্যে কে সর্বোত্তম কর্ম করতে পারে কে সর্বোত্তম আমল করতে পারে ঠিক একইভাবে নবী করিম সাল আলহিহুয়া সাল্লাম থেকে একটি বর্ণনা আমরা পেয়ে থাকি আল্লাহ নবী সাল্লাম বলতেছেন আকসির উমিন জিক্রি হাদিম্লাজাদ তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো কারণ যে মানুষটি মৃত্যুর কথা বেশি বেশি করে স্বাভাবিকভাবেই সুস্থ বিবেক বলবে সে মানুষটি মৃত্যু পরবর্তী জীবনের জন্য নিঃসন্দেহে প্রস্তুতি গ্রহণ করবে আসুন আমরা ওই আনসারি যুবক বিচক্ষণ সাহাবির বিচক্ষণতার মতো আমাদের জীবনকেও সুন্দর করে তোলার চেষ্টা করি আমাদের প্রশ্নগুলো যেন হয় ওই আনসার এই সাহাবিদের আমাদের কর্মগুলো যেন হয় ওই সকল সাহাবিদের মতো যারা নাবি করিম সাল্লাইসাল্লাম থেকে সময় ভালো কিছু জানার চেষ্টা করেছেন সব সবসময়ই আমলমুখী সৎকর্মমুখী সুন্দর চরিত্রমুখী কিছু জানার চেষ্টা করেছেন আল্লাহ সুবাহান তালা আমাদেরকে একজন উত্তম মমিন হওয়ার তা উফিক দান করেন একই সাথে আল্লাহ সুবাহানু তালা আমাদেরকে এহাদিসের উপরে আমল করত একজন বিচক্ষণ বুদ্ধিমান চালাক মমিন হওয়ার তাও ফিক দান করেন امين واخر دعوانا عن الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد ونحمل هم هادي الجاليات بايات الكتاب البينات بها كم ابصروا سبل فضجوا بالشهادة ناطقين